মুজাহিদ রহমতুল্লা আলাহী হতে বর্ণিত তিনি বলেন আমি ইবনু আব্বাস সদিয়াল্লাহ তু আলাহুকে জিজ্ঞেস করলাম আমরা কি সুরাসদ পাঠ করে সাজদা করব। তখন তিনি মামিন জুরি আতিহী দাউদু ও সুলাইমানু হতে ফাবিহুদা হুমুখতাদিহু পর্যন্ত আয়াত তেলোয়াত করলেন অতপর ইবনু আব্বাস সদুল্লাহ তু আলাহু বললেন তোমাদের নাবী সাল্লাসাল্লাম ওইসব মহান ব্যক্তিদের একজন যাদেরকে পূর্ববর্তীদের অনুসরণ করতে নির্দেশ দেওয়া হয়েছিল